তোমার পক্ষে আমাদের প্রতি সময় মাধুর্য রূপ গুণ বাক্যের মাধুরীতে আকৃষ্ট হয়ে তোমার চরণে দেহমন প্রাণ সব বিয়ে দিয়েছে মহাপ্রভু আর সাধন করছেন বাক্যের মাধুরী সে অমৃতের এক কন কর্চকর জীবন কর্ণচকর দিয়ে সেই আছে একবার কর্ণচকরের জীবন হচ্ছে সেই অমৃত আর যখন না পায় তখন সেই অমৃতের জন্য প্রাণ চলে যায় আত্মা শব্দ ব্যাখ্যা করেছেন আমাদের স্বামী পা সঙ্গী ভয় শব্দ আছে তো আর আমাদের উৎসাহ লিখলেন বললেন পরম মৃদুর তোমার সেই বাণী প্রাণী মাত্রের অতি রুচিকর বাণী সুতরাং সেই বাণী দিয়ে তুমি আমাদের হৃদয়কে প্রেম জনিত তোমার প্রেম জনিত অনেক সমস্ত তবে আজ আমাদের এখানে শ্রী শ্রী রাধাকুণ্ডের উৎপত্তি শ্রী রাধাকুণ্ড শামকুন্ড নিত্যকালে ব্রজমন্ডলের শোভারূপে মুকুটমণিরূপে বিরাজ করছেন তথা এবং সেই বরাহ পুরাণে হচ্ছে এই আমাদের শ্রীকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড উৎপত্তির আদি আর সেই বরাহ পুরাণের অবলম্বন করে আর আমাদের তারা আপন আপন গ্রন্থে সংক্ষেপেছেন অবলম্বন করে বিংশটি শ্লোকের শ্রী রাধাকুণ্ড শান্ডের উৎপত্তির কথা উল্লেখ করেছেন আমরা এই পূর্বে বলেছি যে অরিষ্টাসুর বধ রাত্রে তিনি हटात आक्रमण कर निधन करते समय सब जो खेल घुमे पड़े শোনা যায় গোপিকাগণ সঙ্গে সেই সময় এখন অহত হয়ে গেল তখন রাধারি ব্রজসুন্দরীগণ তারা একটু দূরে থেকে আর শুনিয়ে শুনিয়ে বলছে ধ করলো তখন আমাদের উপর ও পাপটা এসে গেল তো সবার কারণ প্রজা দোষা পোর্ণ রাজার পাপ প্রজা যায় জিজ্ঞাসা করে সেটি করতে হয় সব শুনছেন আসুন যে গরুটা বধ করলে তুমি আজ আর আমাদের ছোট না কৃষ্ণ বলছেন দেখো কৃষ্ণ যদি তথা কিন্তু ও গরু তো যেহেতু ইন্দ্রাজ এখন নিধন করলেন বৃত্তা সুরের ছিল অসুরের কিন্তু বামনের ছেলে দশটা তখন গোবিন্দ আর কোন উত্তর দেওয়ার কথা পাচ্ছেনা উত্তর দেওয়ার কিছু কথা খুঁজে না পেয়ে একটু মজিন হয়ে বললেন তাহলে রাধারানী এখন আমার কি উপায় তাহলে বললেন দেখো উপায় যদি তুমি করো তাহলে আমরা তুমি যাও সব তীর্থ পর্যটন করে এলে তবে আমাদের স্পর্শযোগ্যতা লাভ করে গোবিন্দ বলছেন একটু গর্বিত বলছেন सारा लेगे जे ना देखले गर्व संगे बम पैर उड़ानी दिए जेमी आघात চরণে তো সব তীর্থের ওই চরণে সম্পর্ক নিয়ে সব তীর্থের গঙ্গা যেমনি গোবিন্দ পদাঘাত করেছেন ধন্য হওয়ার জন্য এসে গঙ্গা জল এসে গেলেন তেমনি গোবিন্দ বলছেন আলোচ্ছ আলোচ্ছ আলোচ্ছ আলোচ্ছ সব তীর্থ বেডাক সব রাধারানী বলছে মিথ্যা কোথায় ইন্দ্র জানি তুমি তোমার রাজা না বলতে পারো না করতে পারো এমন কাজ নেই তোমার কথায় আমরা বিশ্বাস করি না এই আমি গঙ্গা আমি প্রয়াগ তারপরে সোন ইত্যাদি সব একে একে তীর্থ জল দেখিয়ে দেখিয়ে ভিতরে যাই তখন আমাদের গোবিন্দের বুকটা খোলা উঁচু বুকটা আছে দেখো গোপি সারা পৃথিবীর সব দিকে আমার যশ ওরা প্রসারিত হবে তোরা জীবনে কিচ্ছু করবে গোহন করা আর নিমন্থন করা এই নিয়ে জীবন কেটে রাজা রানী কথাগুলিকে শুনছেন দেখছো তো ও আমাদেরকে বিন্দাবনে রাখবে আমরাও যদি একটা কিছু না করি তো আমাদেরকে দেবে না সুতরাং আমিও একটা কুণ্ড করবো এবং কুণ্ড করা আমার ওর থেকে ভালো সেই চরণ সেই সার কুণ্ড অরিষ্টকুণ্ডের পেছনে অরিষ্ট যখন মরলো পশ্চিম দিকে তখন মরার পূর্বে একটা পদাঘাত করেছিল বিশাল একটা খাল রাধারা কুন্ডটি দেখে এত মনোহর সুন্দর বলছে রাধে কি সুন্দর তোমার এই কুন্ডটি এরপর আমার কুণ্ডের থেকে জল দিয়ে দাও তোমার কুণ্ডের ভিতরে প্রচুর গোবর পাপের জল আমি আমার কুণ্ডে আমি তো বলেছি সর্বপ্রকারের কুণ্ডটা তোমার থেকে ভালোবাসা আমার অদ্ভুত অর্ভুত ছতি আছে সেই জল আমার নেবা যদি মান তুই করে যদি কেউ কোন তীর্থে যান কোন ব্যক্তি তো তীর্থ তার পাপটা নিয়ে নেয় কিন্তু পাপটা নাশ করার সামর্থ্য তীর্থের নেয় জমা অনেক জমা হতে হতে হঠাৎ এক মহাত্মা সাক্ষাৎকে রাধারানী বলছেন গোব লিপ্ত স্নান করেছে ও পাপটা তো আছে বই জল নেব না গোবিন্দের ইঙ্গিতে সব তোমার মহিমা একমাত্র একজনই জানেন যিনি লীলায় তুমি ধর্মাক্ত করলে বলা বলে নিজের আচল দিয়ে পীঠ বসন দিয়ে তোমার ধর্ম মুছে দেন আর তিনি রঞ্জিত করেন চরণকে সাজিয়ে আর উচ্চে তিনি এসেছি তার ইচ্ছায় সুতরাং আমরা তোমার কুণ্ডে এবং রাজারান একটা বিরোধ কটাক্ষ পাঠ করছেন কৃষ্ণের মুখকমল তার মানে তিনি তো আনলেন কিন্তু ওরা তো এখানে চলে আসি ডুবে গেল আর হলো তারা সেই মাঝখানে একটা যে ভিত্তি ছিল দুই কুণ্ডে উল্লাস করে সেদিকে ভেঙে এখানে সব পূর্ণ করলো এইভাবে শ্রী রাধাকুণ্ড পূর্ণ হয়ে গেলেন কি আনন্দেরাধে তুমি আমি বড় করব আমি তোমার সঙ্গে সঙ্গে কুণ্ডে স্নান করব এই কুণ্ডে আমার জল হবে দুই দিকেই তো আছে কথাটা রাধারানী বলছেন তোমার কুণ্ডে আমি নিত্য মানুষ ঘাটে স্নান করব। আর প্রকারে সেদিন রাজ করলেন কৃষ্ণ নব এই দিয়ে শ্রীকুণ্ডের জলবিহার করলেন রাজে আমাদের নিজ মুখে কুণ্ডের মিমা প্রকাশ করলেন গোবিন্দ কুরাণ বললেন যথা রাধা প্রিয়া বিষ্ণু এই জন্যই কুণ্ডে একবার যে করে স্নান তারে রাধা সমেম কৃষ্ণ করে ধান ক্ষেত্র দেখেন এই তো লুপ্ত হয়ে আছে সামান্য একটু জল সেই জলে স্নান করেন সেই তিলভঙ্গীর যখন গোবর্ধন শিলা গুঞ্জামালা ছিলেন তখন তিনি ভাবলেন শিলা দীরা প্রভু সমর্থ গোবর্ধনে আর দিয়া স্থান দিলেন চরম আর সেইখানেই বিরহ কাতর দেহ গোবর্ধ্বনি ভৃগুপা করে রাখবেন এই জন্য রাজে এলেন দেহত্যাগণি গেলাগিরি গোবর্ধ্বনি দুই গোসায় তাহারে দেখিলাম শ্রীপা দাস গোস্বামী ভজনী সামান্য একটু জল একদিন বৃষ্টি হচ্ছে এক ব্রজমাতা জল নেওয়ার জন্য এসেছেন যাচ্ছেন তখন পা পিছলে পড়ে যা যেমন ত্রিপাণের আমি তো অর্থ স্পর্শ করি না আর সমস্ত সম্পর্কই ছেড়েছি সেই সব অর্থাৎ অর্থ সাহিত্য ব্যাপার আমার ভিতরে কেন আসে মনটিকে দমাতে চেষ্টা ওই যে একটু শঙ্কার উঠে গেল আপনি সেই টাকা নিয়ে বৃন্দাবনের যে রাধাকুণ্ড শ্যামকুন্ড সেইখানে যান সেইখানে রঘুনাথ দাস গোস্বামী বলে এক মহাত্মা আছে তাকে এই টাকা দিয়ে নিন আর বলে দি বলুন বলে দিবেন তাকে যে তিনি যে ইচ্ছা করেছিলেন রাধাকুণ্ড সংস্কারের তো এই টাকা দিয়ে তা বলে দেন স্পর্শ না করলে এটা গোবিন্দের ইচ্ছা তো সেবা এই অর্থ দিয়ে এই স্থানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং পার্শ্ববর্তী আশির জায়গা ক্রয় করা হয় বাধা বিপত্তি কত আপত্তি কত কিছুর ভিতর দিয়ে আর আজ পর্যন্ত এই দাস গুস্বামীর সম্পত্তি বঙ্গবাসীর জাতীয় সম্পদ কিছু ব্যাপার শাস্ত্র থেকে রাধাকৃণ্ড শামের মণিমা এবং ঐতিহ্য ঐতিহ্য নাম একটা ছোট বই বেরিয়েছে আপনারা আজকে অনেক কথা পরে দেখলে বুঝতে পারবেন যে এই যে গড়িয়ার জাতীয় ভজন সম্পদ এটা কিভাবে এতদিন আর পাঁচশো বৎসর ধরে আত্মরক্ষা করে আছে। এখনো অনেক বাধা বিপত্তি বাধার ভিতরে কিছু একটা ইচ্ছা সংস্কার করেছিলেন গোপাল গোস্বামী প্রিয়নাথ পালে তারা প্রথমে তো অনেক টাকা তুলেন চাঁদা তারপরে যেমনি হাত দেন তেমনি আবার শেষ হয়ে যায় সেই মামলাতে সব টাকা ব্যয় হয়ে जाए এই প্রসঙ্গে অনেক বিষয়টি অনেক অর্থসাপেক্ষ যারা যারা এই সম্বন্ধে অনুদান দিয়েছেন তারা দিয়েছেন যারা যারা দেননি লাভ করেননি তারা তারাও দিন এর থেকে বড় সেবা আরে আপনাদেরকে স্মরণ করাই দিয়ে রাখি। অতি শীঘ্রই অর্থাৎ এই নিয়ম সেবা করেই আমাদের কাজটিতে হবে হস্তক্ষেপ ইচ্ছা আপনারা সকলে এই বিষয়টি জেনে রাখুন এবং লক্ষ্য রাখবেন সহানুভূতি সকলের এই চায়চার্যাম শ্রী শ্রী রামকিশোর গো স্বামী গুরুত্ব আজকালই দিনে এই শ্রীকুণ্ডের তথে পাঁচ সমাধি স্থাপিত হয়েছেন এবং প্রত্যেক নানা পত্রিকা প্রচার করে গৌরী বৈষ্ণব ধর্মকে সুরক্ষা করে গিয়েছিলেন তার অন্তর্ধানে গরিব বৈষ্ণব জগতী যে ক্ষতি হলো তার পক্ষেই সেটাও পুরনীয় सकलेके चले जाविंद के स्मण करी कार्यवल कार्याल के स्मण करी सेवा कर এখন তোর প্রামে থেকে সেবা করে আমরা তিনি আমাদেরপাত করুন যাতে আমরা সার চরণানুগত হয়ে এই আমাদের গৌরী বৈষ্ণব ধর্মকে কিছু সুরক্ষা করে আর সকলকে এই পথে পরিচালিত করতে সমর্থ হয়ে এই প্রার্থনা গানিয়ে আজ তার আগে रास गोपी श्रीकृष्ण ब्रह्म सुंदर कृष्ण उदेश प्रार्थना बाणी वर्णना करते ग ভগবান শ্রীপাদী বললেন নবকথা তপন কবিড়িতম শ্রীমদা ভু বি গৃহতি কমল লোচন প্রদি কবিহ কাম কর্ম নিদর্শনকারী শ্রবণ মঙ্গল শ্রবণমাত্রে মঙ্গলপ্রদ শ্রীমৎসমৃদ্ধিযুক্ত বাসৃত তব কথামৃত তোমার কথামৃত কথামৃত কীর্তনের দ্বারা জগতে প্রচার করে থাকেন সেই সকল জন বিশ্বের হা के कातरा से वानी करते तुम्हारे प्राण्त देहर कारो प्राण था ऊषो नहीं তোমার শ্রীমুখের বচনামৃতর সমাধুরী এই ব্যাধির সৃষ্টি অংশ হচ্ছে অধরামৃত রস দিয়ে তুমি আমাদের প্রাণকে রক্ষা শ্রীকৃষ্ণ যেন বলছেন प्राण बस रही मरे जब क्या मरछ ना तो, तो क्या बार बार उत्तरे जला सुुंदर जो है चलापे निदारे प्राण हार शक्ति से अनुभव काके बोझ তবে আমাদের মনে হয় যে এই যে তোমার কথা মৃত আমরা পরস্পরে বলছি এবং শুনছি তোমার এই কথা মৃত এই আমাদের বিরোধিত সুন্দরী গান সম্ভাবনা করছেন যে তোমার কথাম তো মাধুরী আমাদের দেহে প্রাণকে রক্ষা করছে এখন শ্রীকৃষ্ণ কথার পাত ও শ্রীমৎসামীচরণ তোমা এই প্রসঙ্গে লিখছেন সেই মহাভাব জনিত যে অনুভূতি সেই অনুভূতি রস দিয়ে গোড়ায় সব বান সুতরাং আমাদের মনে হয় प्रेमय अनुभव कर जोड़ा तुलना महापाप তার কারণ মহাজন মুখে তথ্যের কথা জেনে একটা জ্ঞান হয় কিন্তু অনুভূতি জিনিসটি হচ্ছে ভজন সাধন সাপেক্ষে বিজ্ঞান বলা হয় এখন জ্ঞান এবং বিজ্ঞান বা অনুভবের তফাতটা কি মানেন যেমন মনে করুন বৈরাগ্য শিক্ষা আমাদের শাস্ত্র লিখছে এই যে দেহে আমরা আসক্ত হয়ে আছি নরস্বর্ণ নারী দেহে এই দেহের স্বরূপটি কি অমৃতপূর্ণে দিনি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি নিন্দিতান্তরে বলে বরে মুত্রপুরীস ভারতে রীর্খা এই পণ্ডিত স্বরূপটি কি চিন্তা করলে বুঝতে পারে বললেন দেখুন এ তো অমৃদ্ধপূর্ণ ক্রিমিজাল ও সবার দুর্গন্ধি বিনিন্দিতা জানা হল কিন্তু যদি হঠাৎ আপনি কোন এক সসানে যে উপস্থিত হয়েছেন সেইখানে দেখছেন একটি গলিত বলিত কি দুর্গন্ধ হচ্ছে একবার আর অত্যন্ত বিভৎস পোকা হয়ে গিয়েছে গোলে পচি বিভৎস এখন কথাটা আপনার তাৎকালিক এমন একটা অনুভূতি হবে না সার চোখে মনে বুদ্ধির কাছে এমন একটা তাৎকালিক ছাপ মেরে যাবে কথা যে বিভৎসতার কথা শাস্ত্র বললে সেটা একটা তাৎকালিক এমন ছাপ মেরে যাবে যেন ওটা একবারই মুক্ত হয়ে গেল ওইটি অনুভূতি আর ওটা হলো বিজ্ঞান বেশিক্ষণ ওটা আমাদের চিত্তাটি সাধারণ তেমনি এই যে পরমার্থ বিষয়ে ভগবানের রূপ গুণ লীলা মহিমা এবং আস্বাদন যা কিছু এগুলি যদি কেবল জেনে নেওয়া যায় चित धीरे मार्जित कर प्रेम सब भाग्य चरम प्रेम महा गुस्साई पार्क ভগবানের রূপ গুণ লীলা বিষয়ে এদের যে অনুভূতি সে অনুভূতি তুলনা জগতে নাই যে মহিমা এই শ্লোকে যা বলা হয়েছে এর দৃষ্টান্ত তো নেই এরা প্রথমেই বলছেন তব কথা অমৃতম কথৈব অমৃতম তোমার কথা অমৃত আমি বাক্যার মর্মে জানা যায় সাধারণত তিন প্রকার অমৃত জগতে দেখা যায় ক্ষীর সাগর মন্থনে যে অমৃত উঠেছে যে স্বর্গীয় সুধা সে এক অমৃত এবং একটি আছে মুখ্যামৃত যারা মুক্তি সুখের অনুভব করেন তাকে অমৃত বলা যায় আর একটি আছে পছন্দ স্বামীপাত বললেন ওই যে দুটো অমৃত যেমনি এই জগতে প্রকাশ্য অমৃত এক স্বর্গের অমৃত আর এক মুখ্যামৃত বললেন দার থেকে কৃষ্ণ কথা অমৃত বিলক্ষণ উৎসর্গ প্রাপ্ত বিলক্ষণ উৎকর্ষ কেন বললেন অমৃত সে সর্বত ভাবে তার আস্বাদন খন্ডিত যতক্ষণ অমৃতটি পান করায় তত করা যায় ততক্ষণ আর সাবন সবসময় তার অমৃত পানের দ্বারা যে অমরত্ব লাভ করা যায় তার কাজটাও খন্ডিত স্বর্গলোকালে মর্ত লোক বিসন্তি গীতাতে ভগবান বললেন যারা স্বর্গে গিয়ে অমৃত পান করেন তারা অমর হওয়ার এটি আমরা শুনেছি কিন্তু সেই অমরত্ব কতদিনে মর্তলোকম বিতদিন পর্যন্ত তার পুণ্য ভোগ ছিল যতদিন পর্যন্ত কর্মের ফলটি ছিল যা তারা স্বর্গে গিয়েছে ততদিন পর্যন্ত স্বর্গ ভোগ করলেন পুণ্য ক্ষয় হয়ে গেল মর্তলোকম বিসন্তি আবার আসতে হবে এই জন্ম মরণ সংকুল সংসার চক্রে আর ঘুরতে হবে তাদের উপায় নেই এই জন্য তার আস্বাদন কেও খন্ডিত ফল কিও খন্ডিত যা আছে বলেন তার মধ্যে আনন্দস্বরূপ হলে ওটা ওটাতে আনন্দের কোনো অনুভূতি না। কেন মক্ষ্যামৃতের সামনা যারা করছেন তারা তো নিজেই আনন্দ স্বরূপ হয়তো কিন্তু সুতরাং ওই দুইটিকে এর সঙ্গে তুলনা দেওয়া না ওই দুইটি অমৃত অপেক্ষার সর্বতভাবে কৃষ্ণ কথা অমৃত এই বলেন বললেন অমৃতম কোথায় আমরা বলেছি অনুভূতির ভাঙার ছাড়া দৃষ্টান্ত মিলবে না ধ্রুব মহাশয় তার মধ্যে দেখা যায় তুর্থে প্রথমে ধ্রুব মহাশয়ের কামনা বাসনা ছিল অর্থাৎ শ্রেষ্ঠ একটা সিংহাসন লাভের তিনি ভগবানের উপাসনা করেছিলেন পরে যখন ভগবানের দর্শন লাভ করলেন তিনি তখন আর হৃদয় থাকলায় হৃদয় ভগবান কিন্তু কখনো যুব মহাশয় কে বলছেন যে তুমি যে উদ্দেশ্যে আমাকে ডাকলে আমি এলাম তোমাকে দর্শন দিলাম আসন আসন দিতে কেন এমন হল বললেন যা নিবে তপার পদ্মী নবাসী ছিল তা কিন্তু দেখুন একটু গোবিন্দ মাধুরী আর স্বাধীন সঙ্গে সঙ্গে বলছেন যা নির্বৃত্তি অবপাদ পদম ধানা এ প্রভু তোমার ওই চরঞ্জীব যে আনন্দ এবং তোমার ভক্ত এবং তোমার কথা শ্রবণে জানা ভক্ত হলে হবে। এবং ভক্তের কথা এবং তোমার কথা না জানবে বললেন সেই আনন্দ ব্রহ্মানন্দ তার থেকে প্রভু যখন অমৃত পান করলো আবাই জগতে জন্ম মরণ সংকুল সংসারে আসতে হয় তা যে সমান হবেই না তা তার বলার কথা কিনছে ওটিকে একেবারে দূরে নিচ্ছে মুক্তি আনন্দই যখন সমান হচ্ছে না তখন আর এই স্বর্গের অমৃত দেখো ধ্রুব শোনো বলি আমি এসেছি একটা বিপুল ব্যগ্রতা কি তোমাকে দেব এই मने करो माता संतान के पीरा मन करोड़ा स्तर आकर्षण करते बुके पीड़ा पाना तो जाई जो कि चाओ माँ दुदाय हल्का हम प्रभु चाय चाह বলছেন দেখো ভুব ছেলে মানুষ তুমি বুঝতে পারো না সব কথা সব সময় ভক্তের সঙ্গটি সাধন আর আমি সুতে পারছি এই যে আনন্দ ঘন বিগ্রহ আমার এই আনন্দ ঘন বিগ্রহকে তুমি নিতে পারো বলতে পারো যে গোবিন্দ ভগবান তুমি সবসময় আমার সঙ্গে থাকো মহাশয় বললেন প্রভু তুমি ঠিকই বললে আমি ছেলে মানুষ ঠিক কথা বলছি শ্রুতি তোমাকে বলছে রস বৈ সহ আর মানে তুমি আনন্দপূর্ণ রসপূর্ণ কেমন বললেন যেন একটা কিন্তু দন্তহীন বালকের হাতে যদি ওটা দেওয়া যায় তো প্রভু ও কি রস নিষ্কাশন করবে ওর থেকে সেটে তো আর রস পাওয়া যায় না আর যাদের সঙ্গে কথা বলছি সেই বালক যদি একটা যন্ত্রের সহায়তা পায় রসটাকে সবটাকে টিপে গ্লাসে দিয়ে দিলে ও আস্বাদন করার কোন অসুবিধা নেই প্রভু সেই প্রকার আমি তো প্রভু নিজে তা পারব না মহতের সম্ভব এই জন্যই চাচ্ছি ওরা সেই রসমা নিষ্কাশন করে আমাকে তোমার কথারূপে সবটা খাইয়ে এই কথা মৃতের আস্বাদন চালটা অনুভব দেখো এই যে সংসার এই সংসার তো ভালোভাবে সাধুর কাছে হরি কোথাও চুনট দেয় অতএব যদি তুমি মহতের মুখে হরি কোথাও অশিয়ার করবে তা আমি বলছি তুমি মায়ামুক্তি চেয়ে না নিজেই ভগবান পরীক্ষা আছে তখন উনি বলছেন যে ননামৃত পান হে প্রভু শুনুন বলি ওই মা আপনার কথামৃত আশ্রাবণকারী আমরা আমরা মায়ামুক্তি চায় আমরা ওই অমৃত চাই এই অমৃতই চাই কথামৃতই চাই ও অমৃত আপনি আমাদের কাছে আসে ওদিকে আমরা আমাদের সনাতন গোস্বাই শ্রী হরিভক্তি বিলাস এই শ্লোকটিকে তুলেছেন এবং সেইখানে ব্যাখ্যা করছেন যে মত্ত শব্দটি দিয়েছে ধ্রুব ভাষায় कार तुम प्रथान माधुरी जो महतर मुखे आश्वादन करब्ति पथे चलते चलते कथाएं संसार बंधन खसे पड़े क्या এবং আমাদের ভবনীষা সতাল হয়ে যাবে সৌভাগ্যতা কেন চান সভাজন্তে মমপৌরণী আমার যে লীলা লীলাকে যখন তারা করে বলেন এবং শোনেন সেই কথামৃত তাদের এমন আস্বাদন দান করেন যে সেই তারা বিমক্ত হয়ে অন্য সব তাদের কাছে তুচ্ছ হয়েছেন এই জন্য সাইপার বললেন ওই দুটো অমৃত তার থেকে চরম শ্রেষ্ঠ বলেই বলা হচ্ছে কথা অত কথেই অমৃত অমৃত আমাদের সাই পার্ক বললেন অমৃত বলে দুটি কথা বলা হচ্ছে কি বললেন কথইব অমৃতং অমৃতবধ এবং ফলান্তর সাবনাঞ্চাম বলছেন কথামৃত বলতে কথাইব অমৃতম শত ফল এবং ফলান্তর সাবনাঞ্চ অমৃত শত আচ্ছা হতে একটা নিজে ফল আশাধ্য বস্তু আর যারা অমৃত পালন করেন তারা অমর হয়ে যায় কি হলো না অমৃত শত ফল হলো এবং ফলান্তরের সাধক হলো অমরত্বের সাধক শত ফল এবং কৃষ্ণ কথা শত ফল এবং ফলান্তরের সাধন শত ফল কি প্রকারে মহামু ব্যাসে ভাগবীতিতা হে রসভাবনা ভক্ত লিঙ্গ আসু না ভাগবত নিমন্ত্রণ নাসু না পক ফল উচ্চ বেদরূপ কল্পতরু থেকে পড়েছে কিন্তু ফুটে যায় কেন বললেন যেহেতু ধীরে ধীরে ফলটি শাখায় শাখায় শাখায় দিয়েছেন সুখের মুখে সুখ দিয়েছেন সুতরাং বিক্ষিত আছে অমৃত দ্রব সংযুতম অমৃতদ্রব সংযুত বলছেন কোথায় অমৃত একবারই বলিত অমৃত দ্রব সংযুক্ত হবে কি করে অষ্টি বলতে কিচ্ছু নেই অসময় পুরোটা এই জন্যই পিব আর যদি ফল হতো অষ্টি বল থাকতো তাহলে পান করতে গেলে তো গোলায় লাগতো ए पौल एके ए पान समय फल सब दिन पान कर मुक्त पर मुक्त पुरुष गण हरि कथा अमृत নিরন্তর রসার সাধন করে ধন্য হয়ে যাও সে কথা পরে আসুন যদি কেউ বলেন মহান দেব তো আমাদের ডাকলেন না উনি বলছেন হে রসিকা ভাবুকা হে রসভাবনা চতুরা রসভাবনা চতুর রসিক ভাবুক আপনারা আসুন ভাগবত রস পান করুন আমাদের তো ডাকছেন না ওরা না রসিক না ভাবুকি বললেন রসিক এবং ভাবু বলতে এখানে কাকে বলা হচ্ছে উনি বলছেন যার ভিতরে কৃষ্ণ কথা শ্রবণের লালসা তিনি রসিকা ভালো যে কথাটা বলছেন সেটাও থাকে এর আগে শ্লোকে কি বললেন শুশ্রু শুভি শ্রবণ ইচ্ছাকারী হৃদয়ে ভগবান তৎক্ষণা চক্রবর্তী পদ লিখছেন দিদি অবরুদ্ধে প্রেম আসিত সুতরাং যাদের এই ভাগবতী রসমাধনী এই কথা আস্বাদ বাসনা দেখেছি ইচ্ছা থাকলে হরি কথা শ্রবণের ইচ্ছাই জানবে না কৃতি যদি বাভাবনা চতুরা না হন যোগ্যতা সেই বস্তুই দান করছে এই জন্য শত ফলন নিজে ফল ভাগতের প্রথমেই বোঝা গেল আর ফলান্তর সাধ মঞ্চ আর হচ্ছে ফলান্তরের সাধন नारोद के बोलें। महन सरीता परिता ताजे वितिसर फलान शन की प्रकार से नारद तस्मिन मान साधु संगे। যা শ্রী তা মহাশয় চরিত্র দশমিনের মুখের থেকে উচ্চারিত যে অন্য নাম উল্লেখ করতে পারলেন না মধুসূদন কেন বললেন মধুসূদন বলার উদ্দেশ্য কিং মধুরং মধু বলছেন এই যে সরের অমৃত এই পরিণাম যে অমৃত পানের জন্য নানা প্রকার যার যুগ ইত্যাদি কর্ম করছেন যারা বললেন তার কথাম আস্বাদন দিয়ে আর এই অন্যান্য যে বাসনাকে হৃদের থেকে যিনি সরিয়ে দেন তার হলো মধুস্ত এই জন্যই মহন মুখরিত দুটো তার থেকে সার মানে শ্রেষ্ঠ পিজুসার ও সরিত পরিতশ্রবন্তী অমৃতের নদীর মত বয়ে কামনা বাসনা কে নাশ করে আর এর থেকেই সংসার নাশ করে গোবিন্দচরণ প্রাপ্ত এর দ্বারাই কি ও সাধক থেকে হৃদয়ের কামনা বাসনা নাশ নিষ্ঠা রুচি আসক্তি প্রেম প্রাপ্তি ভাগবত মাধুরানুটি পর্যন্ত উল্লেখ করতেছে একটি সাধনা सिन्नतां स कथा कृष्ण पुन्न श्रवण कीर्तन हिद्दंतस्तु झवद्राणी विधुनोति श्री सतां मलीन जखन कृष्ण कथा की श्रवण कोचिन कथा रूपे पथनीय भगवान पुन्न श्रवण कीर्तन तो अति पथनीय भगवान कान देहि जाछ सिन्नतां स যে সেখানে কামনা বাসনার সেগুলিকে বিধু নী বললেন না বিধু নতী বিশেষ এনতি তো ধু নতী এবং বিধুনতিতে কি তখন এর পূর্বে দেখিয়েছেন শুকমুনি সে কথাও বলেছেন সোনপার ঋষিগণকে যে প্রবিষ্ঠা কর্মারঞ্জনের সানাম ভালো স্বরূপ বর্ষার কঙ্কিল জল যদি কলসিতে করে দেখা যায় তাহলে সেটাও পরিষ্কার হয় কিন্তু মলটা যায় না তলায় বসে থাকে একটু চালনা করলে ওটা আরো গোলা হয়ে কিন্তু যখন শরৎকাল আগমনের জলটা স্বাভাবিকভাবে স্বচ্ছ হয়ে যায় পুষ্করণীর সম্ভাবনা নেই বরং ওটাকে ঘাঁটতে গেলে যিনি ঘাটবেন তিনি করলে অন্যেরও মল যায় অন্তরে কিন্তু যেটি যে মল বিদুত হয় সেটা বিদু নতুন এই বিধুনতি বিধুন নিজেই পরিষ্কার করে নিচ্ছে এই কথা বলা হচ্ছে তার মানে নষ্ট তো হয়েইছে তবে হ্যাঁ সাধারণের দৃষ্টিতে যেন কথা আশ্রবনকারী যিনি তাহলে যেন রোগ আছে শোক আছে জড়া ব্যাধি ইত্যাদি আছে ভগবান তার কন্ঠাবর্ধনের জন্য আসলে সেটি কর্মবদ্ধ মানবের কর্মজনিত রোগ শোক জলাধির মতো না প্রায় বল নিষ্ঠা এলো যখন তখন রাজ দূরীভূত হয়ে গেল বিশুদ্ধ সত্যের প্রকাশ এখানে বিশ্বনাথ চক্রবর্তী বার বলছেন বললেন দেখুন বুকে যদি একটা বান হয়ে থাকে আর ভালো ভালো সুন্দর খাবার দেওয়া যায় তাহলে সেটা রুচিকর হয় সকল সাধকের তাদের এই অমৃত যে কৃষ্ণ কথা অমৃত সেটি তো তো রুচিকর না শুনতে শুনতে হয়তো যায় তুমরা যায় প্রথমত হয়তো রুচিকর হয় না কিন্তু এরা অন্য কোন উপায় নেই শুনতে কথা বলতে বলতে যেন ভগবান সেই গীতা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভু এত আনন্দ কিসের উনি বললেন আমার তোলা এই জন্য আমাদের রামানুষ যখন সুতি ভাষ্য লিখছেন তার ভূমিকা দিয়েছেন সেখানে লিখছেন যে প্রকট সার দর্শনের তখন কথনীয় ভালোবান কথা শুনছেন না লীলাটা দেখছেন তখন আর তিনি বুঝতে পারেন রসটা মুক্ত হয় এবং প্রসন্ন মনসো ভগবিজুত এ